ও সঈদুল মুসলিনবীন মোহাম্মদ আলহি আজ আজকে আমাদের তাফসিল শুরু হওয়ার কথা সুরা আল আরাফের আঠারো নমর আয় থেকে আল্লাহ তার আল্লাগলিশন দেখে সে চ্যালেঞ্জ করে সময় চাইল যে একশো চতুর্দিক থেকে এসে কেমন পর্যন্ত আদমের গোষ্ঠীকে সব কোথায় নিয়ে যাবে গমরা করে জাহার নামে দিকে নিয়ে যাবে তার এই তওগত করল না আরো সে উল্টা নাফরমানি কয়েক গুণ করার জন্য এবং সবাইকে জাহার নামে নেওয়ার জন্য পরিকল্পনা নিল এটা তার কতগুলো সীমা লঙ্ঘন আল্লাহ ফার্দার তার উপরে গুসা হয়ে বললেন উখর হয়ে যাওয়া এখান থেকে মাধৌর হয়ে বের হয়ে যাও মাজ হচ্ছে অর্থ হচ্ছে এগেইন যে ব্যক্তি লাঞ্ছিত অপমানিত বিচারিত আর মাজমুম হচ্ছে যে ব্যক্তি অত্যন্ত খারাপ কাজ করেছে যা কৃত কার্য খুবই খারাপ তুমি একটি দুষ্কৃতিকারী সোজা কথা তুমি দুষ্কৃতিকারী বিতাড়িত হয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও তারপর আল্লাহ ছেড়ে দিলেন তাকে এবং আমাদেরকে আবার শুনিয়ে দিচ্ছেন আল্লাহ যারা তার অনুসরণ করবে তাদের পরিণতি কি হতে পারে নিশ্চয়ই যারা যারা তোমার অনুসরণ করবে তোমাকে মেনে চলবে তোমার কথা শুনবে আমি তোমাদের সবাইকে তুমি তোমার গোষ্ঠী আর তোমার অনুসারী মুসলমান মানুষদের মধ্যে যারা হবে সবাইকে এক যোগে এক সঙ্গে জাহান নামে নিয়ে পরিপূর্ণ করে দেব তাহলে আল্লাহ শয়তানকে শুধু বললেন না শয়তানকে যার অনুসরণ করবে তাদেরকে সে কথা বলে দিয়েছেন আমাদেরকে তা তিনি স্মরণ করিয়ে দিলেন যদি কেউ শয়তানকে মানে তাহলে তার পরিণতি কোথায় হবে জাহান নাম এটা জাহান যাওয়ার জন্য শয়তানকে বলে দিল এখন আওয়া হাওয়াকে কি বলছেন আল্লাহ শেষ জাগ করতে অস্বীকার করে নাফরবানি করলে শান চলে গেল জাহান নামের দিকে যাওয়ার জন্য বা দুনিয়াতে তাকে পাঠিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ কারণ হল যে তুমি এখান থেকে বের হয়ে যাওয়া বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যেখানে ছিল সেখানে থাকবে না আরেক জায়গা সে জায়গাটা হচ্ছে এই দুনিয়া আদম আর হাওয়া সৃষ্টি করলেন করে এখন তাদেরকে কোথায় থাকতে দেবেন তাদের ব্যাপারে আল্লাহ তালা এখন বলছে জান হে আদম তুমি আর তোমার বিবি জান্মাতে যাও সেখানে বসবাস করো তাদের তো খাওয়া দাওয়া লাগবে ওনার তো মানুষ ওনার তো ফেরত না তাদেরকে জানাতে যেতে বললেন হাই সু তুমা জানলাতে গিয়ে সব তোমাদের যেন খোলা আছে যা মনে চায় খাও বিতরণ করো থাকো আনন্দ করো ওলা করবা হা দিহিষাকুনা আর এই গাছটির কাছে যেও না তাহলে তোমরা হয়ে যাবে এখন যদি গাছের কাছে যাও ওলা তাক বাহাদি সজারা গাছের কাছে যাও ফাতা না মিন আব্দাল তাহলে জালিম হয়ে যাবে নিজের উপরে জুলুম করে তাকে জালিম বলি না তাই না কিন্তু আসলে তাকেও আল্লাহ তালা জালিম বলেছেন একদিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা জলাম না আল্লাহ আমরা নিজেদের উপরে জুলুম করেছি কেমন জুলুম করেছি গুনা করে আপনার নাফরমানি করে আল্লাহ আমি জালিম আমি আমার জুলুম করেছি গুনা করেছি নাফরমানি করেছি আর আদা ভাবাকে জুলুম করেছে সেই কথা একটু পরে আসছে তো ওনারা ওই গাছের কাছে যেতে নিষেধ করলেন কিন্তু কি হলো পরে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল যাতে করে তাদের যা কিছু লজ্জাস্থান ঢাকা আছে এগুলা যেন খুলে যায় এগুলা যেন নগ্ন হয়ে পড়ে এসে বলল শুনছ তোমাদের রব যে তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন জানো এই গাছের যদি তোমরা কাছে যাওয়া ফল খেয়ে ফেল তাহলে তোমরা দুজন টেম্পোরারি রাখছে টেম্পোরারির জন্য রাখছে জানো এটা কারণ সেই খবর জানি আদম আল্লাহামকে সৃষ্টি করার আগে আল্লাহ কি বলেছেন আমি জমিনের মধ্যে খালিফা পাঠাবো এই মানুষকে কোথায় পাঠানো হবে কয়েকদিন আছে এখানে মদার জন্য থাকতে হলে ওই গাছের ফল খেতে হয় গাছের ফল খেলে দুইটা একটা রেজাল্ট হয় এত হলো ফল খেলেই কি হয়ে যায় ফেরসটা হয়ে যায় ফেরসটা হলে তোমার জীবনে আর কোন পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু নাই ফেরস্ত জীবনে কোন পরীক্ষা আছে তারা একটার ফেবাদ করবে নার্সের কোনো ধোকা আছে ওয়াস আছে খাওয়ার দরকার আছে খুদা লাগে কিচ্ছু নাই আর ফেরস্ত হয়ে যাবা আর না হইলে মিন আল খা দিন না হলে আরেকটা হইতে পারে সেটা হচ্ছে এই যেই ফল খায় সে আর রান্না থেকে বের হওয়ার কোন বিধান নাই তাকে এখানে থাকতে হয় তোমাদেরকে আর করবে না এখন আদম আলাই সাল্লাম চিন্তা করেন আল্লাহ বললেন একটা সে দেখি আর একটা ভালো বুদ্ধি দিচ্ছে জান্নাতে থাকা তো দরকার এখান থেকে বের হওয়া এটা তো অনেক কষ্টের বিষয় আর পরীক্ষা লীক্ষে এত কিছু দিয়ে টিকে থাকা কিন্তু তারা তো আল্লাহকে ভয় করেন তার কথা সায় দিচ্ছেন এখন সে বলে ও কসম করে বলে যখন দেখলো যে আদম কিছুতে সায় দিচ্ছে না অথবা তার বিবি কসম করল কসম কার নামে করে সাধারণত আল্লাহর নামে কসম করল আল্লাহর নামে কসম করে কি বলে যে আমি তোমাদের আল্লাহর কসম আমি তোমাদের জন্য একান্ত কল্যাণকার আমি তোমাদের ক্ষয়ের খা তোমাদের শুভাকাঙ্ক্ষী ওয়াই লুইশ আমি তোমাদের কোনো ক্ষতি চাই না আল্লাহর কসম কোনো ক্ষতি চাই না কসম শুনিতে তারা ঘাবড়াই গেলেন ধোকা দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করে ফেলল কিভাবে তারা তখন কসম করেছে আহম আলাই মা হাওয়া জান্নাতে জাননাতে আসেন দুনিয়ার মানুষের বাঘ পারি দেখছেন এগুলো কিছু এরকম করে এক্সপেরিয়েন্স আছে লাইফে নেবা কসম করতে পারে আল্লাহ নামে মিথ্যা কসম এটা ওনাদের ডিকশনারিতে ছিল নাকি মুঠেই না চিন্তাই করতে পারেন নাই যে আল্লাহর নামে মিথ্যা এত বড় মিথ্যা কথা বলতে পারে। এটা ওনারা চিন্তা করতে পারেন না। যার ফলে ওনাদের ধোকায় পড়ে গেলেন এই জন্য ইমামী ক্যাফির বলেছেন যে কিছু কিছু লোক আছে যারা একটু দিনদার দিনদার লোকেরা একটু বেশি সরল হয় মাঝে মধ্যে আর কেউ কসম করে বলে ফেলে তাদের এত সোজা সরল মানুষ বিশ্বাস করলে আল্লাহর নামে কসম করে এত মিথ্যা কথা বলবে কেন কোন আমাদের দেশে আসে না কোনো কিছু বিক্রি করতে হলে আপনার এমন কসম খেয়ে বিক্রি করে দিবে কোন রকম ঠকাই দেওয়া যায় কি না খালি কোন রকমের পয়সাটা তার পকেটে ঢুকবে এই জন্য মনখাদা আনা বিল্লাহ ইন খাদা আনা লাহু আল্লাহ নামে কে কসম দিলে তার অবিশ্বাস করি কানবে মানুষের মধ্যে এরকম আছে তো আদমার সালাম তো মানে সরলের মধ্যে এক নম্বর বলতে হবে কারণ তো এরকম অসরল মানুষ কোন সমাজ আছে ওটা চোখে দেখেন দেখছেন ফেরেস সমাজ। তো কাজেই তিনি বিশ্বাস করে ফেললেন হয়তো আল্লাহ তালা তিনি জান্নাতের লোবে জান্নাতে থাকার ইচ্ছায় কোনো গুণা করতে চান নাই শুধু জান্নাতে থাকার একটা ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ কথা না শুনে যে গুণা হয়ে যায় এই জিনিসটা মাথায় আসলেও সে এমন ধোকা দিল এ ধোকার কারণে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে একটু বেখেয়াল হয়ে গেলেন আর সে চান্স নিয়ে ফেললা তুহা যেই ওই গাছের ফল একটু খেয়ে ফেলল তাদের লজ্জাস্থান বেরিয়ে গেল তাদেরকে তখন নূরের কাপড়ের মত কিছু পোশাক মতো পরানো হয়েছে যেটা আসলে ফিজিক্যালি কাপড় না এটা একটা অটোমেটিক কাপড় তাদের লজ্জাস্থান হেফাজত করা আছে এবং কোনো কোনো তার এক ধরনের নূর লাইট দিয়ে আর লাইটে কাভার করে রেখেছে আর যেই তারা এই গাছের ফল খেলো সঙ্গে সঙ্গে আনকাভার হয়ে গেল লাইটটা নিবে গেল নূর চলে গেল উভয়ের লজ্জাস্থান বেরিয়ে গেল তারা নিজেরা যদি অন্য মানুষ নাই ফের তো আছে এবং এই নিজেরা তো নিজেদের কাছে লজ্জিত হয়ে গেলেন তখন তারা কি করলেন যে গাছের পাতা গুলো পাতাওয়ালা গাছগুলোকে নিয়ে ওখান থেকে নিয়ে তারা এগুলাকে কাটা দিয়ে সিলাই করে একরকমের কাপড়ের মতো তো আপাতত ঢাকার সেষ্টা করলেন এবং কোনো কোন তাপসির এসেছে যে তিন গাছে তার মানে ফিগ ডুমুর ফিগ না তিন এই গাছের পাতা একটু বড় হয় সাইজে ওগুলো কয়েকটা জোড়া দিয়ে কোন রকমে আটকে এখন যে ফল খেলেন গাছে এই গাছের নাম কি তারপরে শুনছেন না সুর আলবাখার মধ্যে কি গাছের নাম বলছিলাম কল তো দেখি হম হ্যাঁ কুল কুল মানে কি বড়ই গাছ আচ্ছা আর কি আর কি শুনছেন গন্ত আর ভালো গাছ পাওয়া গেল না শোনেন এই গাছের মধ্যে কোন খবরের কোনো নাম না আসে না আসে হাদিস এইগুলো নিয়ে গাছের নাম নিয়ে কোনো কথা বলা কোন কনফার্ম কোনো দলিল না কোন গাছ তাই জন্য ইমি রহমতুল্লাহ আলাই বলেন কাসি থেকে তাফসির আবার লিখেছেন তিনি এই ব্যাপারে যে মন্তব্য করেছেন তিনি বলেছেন অসিজা আলী কায়ুকল যে এই বিষয়ে গাছের নাম নিয়ে বিভিন্ন রকমের কথা কোন কোন তাফসিরি এসেছে এই ব্যাপারে সঠিক কথা হচ্ছে এই গাছটা থেকে শুধু খেয়না এর ফল খেয়েও না বাকি সমস্ত গাছ তোমাদের জন্য এলা এই একটা গাছ দেখিয়ে দিয়েছেন সেই গাছের নামটা না আল্লাহ তালা কোরআনে বলেছেন না রসুর উল্লাহ সাল হাজির শরীফে উল্লেখ করেছেন তালে আর কোন গাছের স্পেসিফিক খবর নাই করানা অর্থাৎ কিন্তু ওনারা ওই নিষিদ্ধ গাছ থেকেই কি করলেন শয়তানের ধোকায় এক পর্যায়ে খেয়ে ফেললেন ওলা কেন আল্লাহন আমাদের কাছে কোন কোন থেকে জানার জ্ঞানের খবর নেই ওই নাম সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাক্তান ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুস আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান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 কোন শব্দ গাছের নাম আকারে আল্লাহ বলেননি না কোন সহি হাদিসের মধ্যে এসেছে কাজেই গাছটা কি এই প্রশ্ন করার দরকার নেই আমাদের মধ্যে কিছু লোক আছে এগুলো খবর বেশি করে রাখে যে দরকার বেশি ইসুফ আল্লাহামের কাহিনী ইসুফ জোলাইখার পুথি সোনসেন মুরব্বীরা পড়ছিল যে এই গাজাখরি কাহিনী এটা হয়ে গেছে একটা ইসলামী সাহিত্য ঐ সমস্ত জিনিস মানুষের মধ্যে বেশি ইন্টারেস্ট এর করে যেটা আমাদের জন্য দরকার সেটা আল্লাহ বলা কি ছেড়ে দিয়েছেন এই গাছের নাম কি যদি বলা দরকার হয়তো আল্লাহ তালা বলতেন না যখন বলেন নাই আল্লাহ তালা বোঝাই গেল এটা কোন দরকারি জিনিস না কোন গাছ হইতে পারে এটা এমন করে কেউ কেউ বলছেন তিন গাছ মনে করেন এই যে ডুমুর গাছ এখন যদি এইটাই হয় এখন আমরা যদি জানি যে তিন গাছ ডুমুর গাছ এখন আর জীবনে কেউ ডুমুর খাবে না খবরদার এটা খাই আতঙ্করা হয়ে গেছে কাজ আমরা খাওয়া দরকার নেই বা কি বা জাননাতে কনফিউশন সৃষ্টি হয়ে যায় কিনা যে ওইটা একবার খেয়ে বিপদে পড়ছিলেন বাবা কত ফল জানাতে এটা খাওয়ার দরকার নেই এরকম কনফিউশনে আল্লাহ দিতে চাইবেন না মনের ভিতরে ওয়াসা সৃষ্টি রাখছেন না তো যে কারণে হোক তিনি প্রয়োজন মনে করেন খালাস যেটা আল্লাহ তালা বলেছেন সেটাকে মনোযোগ দিয়ে শুনি সেটাকে আক্রান্ত ধরি সেটাকে আমল করি যেটাকে রাসুরুল্লাহ সাল্লাহ বলেছেন আমল করতে সেটাকেই আমরা করি প্রায় এই সমস্ত অনেক প্রশ্ন মানুষের জিজ্ঞাসা করে যেগুলো আসলে কোরআন হাজি গুরুত্ব দেওয়া হয়নি এগুলো গুরুত্ব বেশি পেয়ে যায় এগুলো সমানষ্ট করা তাদের এই লজ্জাস্থান প্রকাশ পেয়ে তারা কোন রকমে গাছের পাতা পুতরে দিয়ে ঢাকলেন এখন আল্লাহ তালা তাদেরকে এইবারে ডাক দিলেন আলম আনহাকুমার তিনকুমার তাদেরকে রে বললেন আমি তোমাদের কি নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের জন্য বড় দুশ্মন প্রকাশ্য দুশ্মন বুঝা গেল আদম আল্লাহ জান্নাতে দিয়ে আল্লাহ তালা কি বলে দিয়েছেন এই খবরদার শয়তান কিন্তু তোমাদের সে করেছে। তোমাদেরকে ধোকা দিবে ওর কথা কখনো শুনু না এ কথা আল্লাহ বলে দিয়েছেন আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন আদৌ মুবিন এটা অর্থ বড় দুশ্মন এবং প্রকাশ্য দুশ্মন এখন প্রকাশ্য দুশ্মন আর অপ্রকাশ্য দুশ্মনের মধ্যে পার্থক্য আসছে কেউ কেউ আসে আপনার দুশ্মনী করে কিন্তু কিন্তু কেউ কেউ আসে আপনার করেছে। শয়তান কি চ্যালেঞ্জ নিয়েছে একটু আগে শুনলাম ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে আসবো আর সবাইকে আমি দেখার নামিয়ে দেওয়ার চেষ্টা তো সে তো ওপেনলি খোলা ডিক্লেয়ার করেছে তাকেও দুঃখন মনে করোনা তোমরা মানুষ এই কাহিনীগুলো আদম আলাহিসামের কাহিনী আল্লাহ তালা এখন আমাদেরকে বলে শুনান কেন আদম আলা কাহিনী তো ইতিহাস হয়ে গেছে পার হয়ে গেছেন ওনার জন্য এখানে এখন কোন লেসন আছে নাকি লেসন কার জন্য আমাদের জন্য দেখো এইভাবে ভুল করেছে সে তোমরা এরকম ভুল করো কি না সাবধানে থেকেও কিন্তু সে তোমাদের প্রকাশ্য দুঃস্মন ইয়াসিন আল্লাহ তালা বলেছেন কি মুবিন তোমাদের প্রকাশ্য দুঃস্মন রাগঢাক করা নয় করা দুন তোমাদের আরেক বলেছেন তাকে তোমরা কি মনে করো দুশ মনে করো কেউ দোস্ত মনে করবে কে নিউট্রাল মনে করবে কখনো সে দোস্ত তো নয় নিউট্রালও না সে তোমাদের দুশ্মন দুশ্মনির কথা যেন মাইন্ডে থাকে তাহলে দুশ্মনী করা মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী করা ভালো খবর নাকি ঠিক না কিন্তু শয়তানের সঙ্গে দুশ্মনী করা ভালো না খারাপ এটা খুব ভালো কাজ খুব ফরজ কাজ খুব জরুরি কাজ এবং এর মধ্যে কেউ যদি ঘামাখা দুশ্মনী করার এটা কোনো ভালো খবর হলো আর তুমি দুশ্মনী না করলে কি হবে তোমার দুশ্মনী করে বারোটা বাজাবে কাজেই তুমি সাবধান তার দুশ্মনী কেমনে করবেন তাকে আপনি ফিজিক্যালি আঘাত করতে হবে না তার জ্ঞাতি গোষ্ঠী গালি গালাস করে উদ্ধার করতে হবে কোনটাই আপনি সতর্ক থাকবেন আর যেগুলো তাকে কষ্ট দেয় যেগুলো তার ভালো লাগে না সেগুলো বেশি করে করো আর যেগুলো করলে তার কাছে ভালো লাগে সেগুলো করো না কাজেই এই অর্থ হলো তার সঙ্গে আমাদের দুশ্মনী করা অর্থ হচ্ছে এই কাজে করবে আমরা তার কথা তার ফর্মুলা কোনটাই গ্রহণ করব না কিন্তু বাস্তব জীবনে আমাদের জীবনে যদি আমরা একেবারে হিসাব নেই নিপুণ ভাবে তাহলে দেখব আমরা কোন কোন সময় শয়তানের কথা শুনেছি আর কোন কোন সময় তাকে তার বিরুদ্ধে গিয়েছি হিসাব করে দেখলে আমরা দেখব যে তাকে আমরা অনেক ক্ষেত্রেই খুশি করে দিয়েছি এই বিষয়ে যেটা এসেছে আদম নগ্ন হয়ে গেছেন উলঙ্গ হয়ে গেছে দৌড় দিলেন ঢুকার আশ্রয় পাওয়ার জন্য আল্লাহ তালা বলেন আদম আমিন আমার কাছ থেকে তুমি পালিয়ে যাচ্ছ কোথায় আল্লাহ আপনার কাছ থেকে লুকাবো কেমনি তবে আল্লাহ ওপেন ময়দানে আপনার কাছে নগ্ন অবস্থা করছে আমার সরম করছে তাহলে আমি কি জান্নাতে তোমাকে অনেক কিছু অ্যালাউ করিনি কত নিয়ে আমার দেয়নি একটি মাত্র গাছ হারাম করলাম এটা কি তোমার জন্য জান্নাত কি যথেষ্ট ছিল না কলা বলা আল্লাহর কসম আল্লাহ যথেষ্ট ছিল ঠিকই আমার কোনো কমতি ছিল না কোনো রকমে কত ফল ছিল ওলা কল্পনা করিনি যে আল্লাহ আপনার নাম নিয়ে চিন্তাই করতে পারি। যে আপনার নামে কসম করেছে আল্লাহ আমি গলে গেছি আমার এখানে ভুল হয়ে গেছে তখন আদম আল্লাহ সালাম এখন লজ্জিত হয়ে এখন কি করবেন বুঝতে পেরেছেন ভুল কলা আল্লাহ এখন কি করি ইদান উদুকর অবশ্যই আমি মাফ করব এবং এক পর্যায় তুমি বের হয়ে গেলেও শাস্তি শুরু দুনিয়ার জীবন কাটিয়ে তোমাকে আবার আমি জান্নাতে নিয়ে জান্ন ব্যবস্থা করে ফেলব এই কথা বললেন আদম আেক করে একটা করে তবা করতে তিনি সিদ্ধান্ত নিলেন তবা করতে উদ্বুদ্ধ হলেন আর ইবলিজ সে কি আল্লাহ তালা কাছে তবা চেয়েছিল সে কি চাইল আমাকে সময় দেন আদমের গোষ্ঠীর বারোটা বাজায় তাহলে দুই দিনের দুই কারবা যাই হোক এখন আদম আলাই তো অবা করবেন কিন্তু তার আগেই তার খবর কিছু পেতে হবে এখন বললেন এখন কাজ করা শৈতাম আর আদম হাওয়া তোমরা সবাই এখন এখান থেকে নেমে যাও আর এই জগতে তোমাদের এখন আর থাকার জায়গা নেই জমিনে সবাই চলে যাও এই দুনিয়ার মধ্যে আর একে অপরের দুঃশনী মনে রেখো মনে রাখতে হবে এক শিক্ষা পেল জমিনের মধ্যে তোমাদের একটি নির্দিষ্ট সময় থাকতে হবে মুস্তাকর কিছুদিন সেখানে বসবাস করতে হবে অমেতা এবং এখানে কিছু আছে ভালো মন্দ এনজয় করার কিছু ব্যবস্থা আছে টুকটা কিছু সময় পর্যন্ত পাবা কিছু যাও জমিনে গিয়ে এখন কিছু লাইফ কাটাও আমার নির্দিষ্ট সময় পর্যন্ত থাকো। আবার মিনহা এই জমিনেই তোমরা কিছুদিন বেঁচে থাকবে আর সেখানেই তোমাদের মৃত্যু হবে আর সেখান থেকেই তোমাদেরকে আবার আরেক দিন উত্থিত করা হবে উঠানো হবে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি আর এই জমিনে আমি আবার নিয়ে এসেছি মৃত্যু দিয়ে কবরের মধ্যে ঢুকিয়ে এখান থেকে আবার তোমাদেরকে আরেক আমি উঠে নিয়ে আসব হাসরের ময়দানে এটা আমরা কোন সময় পড়ি সময় মাইতের জন্য অনেক দোয়া হয়ে যায় মধ্যে নাকি লাগবে না কাজে লাগবে নিজের কাজে লাগবে যে আমি নিজেকে মরণ করে দিচ্ছি আপনার আমাকে বলছেন এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি এই মৃত্যু দিয়ে এই জমিনে ফেরত নিয়ে এসেছি মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম এখান থেকে আবার তোমাকে আমি উঠাব আমার লেসন তাহলে এটা আমরা পড়ি মাইয়ের জন্য কোনো দোয়া নয় এটা আমাদের জন্য লেসন আমরা যেন শিক্ষা গ্রহণ করি এই জন্য প্রত্যেকটি কাজ যখন করি বুঝে শুনে করা দরকার কি বলেন বোঝা দরকার না এই বোঝাটাই আমাদের সমাজে হলো না কালী কম কাছে করে পড়ো খালাস প্রত্যেকটি জিনিস বোঝা দরকার আপনি এবার তাদের আসল মর্ম বুঝবেন এটা চেষ্টা করা দরকার আমরা অনেকে মাদ্রাসা পড়ি নাই এই বয়সে মাদ্রাসা ভর্তি হওয়া সম্ভব না কিন্তু এলএম বাড়ানোর সুযোগ আছে না নাই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 সবসময় আধুনিক আল্লাহ তালা এই শয়তানের সঙ্গে মোকাবিলা করিয়ে কাপড় খুলে নেওয়া হয়ে গেছিল তাদেরকে পরে কাপড়ের ব্যবস্থা আল্লাহ আদম আছুই শিখিয়ে দিয়েছেন কাপড় চোপড় কেমন হবে কেমন বানাইতে হবে ওনার মাথায় এগুলো কিছু উলু দিয়ে দিয়েছেন ওইটা যে যখন আল্লাহ তালা সৃষ্টি করার পরে কি বললেন ও আল্লাহ আল্লাহ আদমকে সব কিছু নাম শিখিয়ে দিয়েছেন এবং সেই কারণেই আদম অনেক কিছু জানতে জানতে পেরেছেন এবং তার বংশবুনিয়াদ পরবর্তী পর্যায় ইন্টারনেট আবিষ্কার করতে পেরেছে এরোপ্লেন আবিষ্কার করেছে টেকনোলজির মাধ্যমে যা আবিষ্কার করে ও আল্লাহা সেখান থেকেই আল্লাহ ক্লু দিয়ে দিয়েছেন আস্তে আস্তে এগুলা বের করে আদম আলা হঠাৎ করে সব রেডিমেড চিন্তা করতে করতে করতে করতে শিখছেন কেমন কাপড় বানাতে হবে কেমনে ঘর বানাতে হবে সবকিছুই আল্লাহ তালা এইভাবে একটু একটু করে মানুষকে মৌলিক ধারণা দিয়েছেন তার ভিত্তিতে তিনি লেবাস শিখলেন সেই লেবাস আদম আলাহাম যে কোন কাপড় পরেছেন কাপড় পরি আমাদের কাপড় অনেক ডেভ মানুষ এই সুন্দর পোশাকের কনসেপ্ট পেয়েছে সেই খবর আল্লাহ তালা পরবর্তী আয়তে দিচ্ছেন যে পোশাক ওদের ছিনিয়ে নেওয়া হয়ে গেল ওনারা আপনার কোন রকম লজ্জাস্থান নিবারণ করলেন পাতা দিয়ে কিন্তু আল্লাহ তালা তাদেরকে পোশাকের কনসেপ্ট ঢুকিয়ে দিলেন আস্তে আস্তে প্রগ্রেস হতে থাকলো দুনিয়ার ডেভেলপমেন্টের সাথে সাথে এই সুন্দর লেবাস একটা কনসেপ্ট আসল সে খবর আল্লাহ আমাদেরকে বলছেন আমি তোমাদের প্রতি নিশ্চয় নাজিল করেছি এভাবে আসমান থেকে পোশাকের প্যাকেট নাজিল হয়েছে নাকি না পোশাক কিভাবে করতে হবে এর কনসেপ্ট এর আইডিয়া তোমাদের মাথায় নাজিল করে দিয়েছে এ পোশাক কি করে ইউর ইসা করুন তোমাদের লজ্জা আবৃত করে ঢেকে দেয় আর কাজ করে। নেয় হলো স্থান যে পালক আছে পাখির পালককে বলে রিস পাখির আলাদা কোনো ড্রেস আছে গায়ে দেওয়ার জন্য কাপড় টপড় আছে কিন্তু রিস যেটা আছে পাখির এই পালক এই পালকটা তার লজ্জাস্থান শুধু থাকে না তাদের লজ্জাস্থানের ব্যাপারটা এত বড় নয় কিন্তু রিস্ক কি কি কাজ করে পাখির জন্য বলেন তো শীত নিবারণ গরম থেকে নিরাপত্তা আপনার বিভিন্ন রকমের ওয়েদার থেকে নিরাপত্তা তারপরে যদি পাখির পলকগুলো পড়ে যায় তার চামড়াটা কেমন হবে তখন কি অবস্থায় সেন্সিটিভ হয়ে যাবে এবং তার বাঁচা কঠিন হবে তা এবং তার সৌন্দর্য পাখির সৌন্দর্যটা কি তাহলে আমাদের পোশাকের ফাংশন কি মেইন তো দুইটা দুইটা জিনিস তাই না দুইটা লজ্জাস্থান আছে এই দুইটা থাকলে তো মোটামুটি কোন রকম লজ্জাস্থান হয়ে যায় কিছু কিছু বলছিলাম আমাদের দেশে কোন কোন এলাকায় যে কাজ করতে লোকেরা লিংটি পিন্দে কাজ করেছে একদিন আলোচনা করেছিলাম তার সিরা আপনারা দেখেন নাই অনেকে কেউ কেউ বোঝা না আমরা দেখেছি আমি নিজে দেখেছি উত্তরবঙ্গের রংপুরে যখন অনেক দিন ফ্যামিলি ছিলাম কাজের লোকেরা কাজ করতে আসতো তারা কাজ করত শুধুমাত্র একদম সামনের রাস্তা পিছনে রাস্তা কোন রকম বন্ধ করার বুদ্ধি এটা লজ্জাস্থান ঢাকা কিন্তু আমরা যে পোশাক পড়ি লজ্জাস্থান তো ঢাকেই আরো দুইটা ফাংশন একটা হলো না। আর আপনার বেশি গরম লাগলে শরীর জলে যাবে সেটার হেফাজত করে আর ঠান্ডার জন্য আপনার হেফাজত করে তাহলে অনুগুলো ফাংশন আছে একটা হলো লজ্জাস্থন ঢাকা একটা হল সৌন্দর্য আরেকটা হল শীত গরম এগুলো থেকে শরীরের হেফাজত তা আমি তোমাদেরকে হে আদম এই পোশাক নাজিল করে দিয়েছি যেটা তোমাদের লজ্জাস্থান ঢেকে নেয় আর কাজ করে অর্থাৎ তোমাদেরকে সৌন্দর্যময় করি তলে ধরে আর তোমাদেরকে শীত গরম থেকে নিরাপত্তা দান করে এই পোশাক গুলো তো তোমরা পড় কিন্তু এই কি যথেষ্ট নয় খালি লজ্জাস্থান ঢেকে রাখলেই হবে না আরো কিছু ঢাকা লাগবে পোশাক এটা হলো সবচেয়ে উত্তম পোশাক পোশাকের অর্থ কি পোশাকের অনেক অর্থ আসছে কেউ কেউ বলেছেন তাকুয়ার পোশাক বলতে আসলে নেক আমল বোঝানো হয়েছে গায়ে সুন্দর পোশাক আছে নামি দামি কাপড় আছে সব থেকে রাখছি কিন্তু যদি দুনিয়ার মধ্যে তার বধ আখলা হয় সকল রকমের অপকর্মে কবিরে গুণায় লিপ্ত থাকে সুন্দর পোশাক পরে তার মানে খারাপ কাজ করলো এবং সে এই পোশাক থাকা সত্ত্বেও সে কি করেছে খুবই নিজেকে গুণাগার করেছে এবং নিজেকে খুবই সি ভাবে আল্লাহর কাছে পেশ করেছে তাহলে আসল হচ্ছে তাকুয়া নিজের জীবনে থাকা তাকুয়া নিজের জীবনে থাকা আবার এটা আরেকটা অর্থ আসতে পারে যে আর পোশাক কোন পোশাক আছে নাকি যে পোশাক পড়লে বলা যায় লোকটা মোত্তাকি এরকম কোন পোশাক আছে নবী করিম সাল্লা বলেছেন তাকু আর এরকম কোনো পোশাক নাই তিনি কি বলেছেন আর তা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আর তা কোয়া হা হুনা তাকুয়া এখানে অন্তরে আমি সুন্দর খুব এক জুব্বা জব্বা লাগাই বললাম আমি একদম মোত্তাকির মতো পোশাক পরেছি আর মোত্তাকি হয়ে যাব হবে না তবে কিছু কিছু পোশাক আছে ফাসেক সাজারের মতো পোশাক যেন কমপক্ষে না হয় তাকুয়ার পোশাক না থাকলেও মোমেনের জন্য যে পোশাকের গাই লাইন আছে কি ধরনের পোশাক পরা উচিত একজন মুসলিম পুরুষ কি ধরনের পোশাক পরা উচিত একজন মুসলিম মহিলা এগুলো আল্লাহ তালা বলে দিয়েছেন না এইগুলোও কিন্তু মানে কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করতে হবে সেটাও তাকুয়ার অংশ না আমি যদি এরকম একটা বিশ্রী পোশাক পরি যেটা তাকুয়ার পরিপন্থী তাহলে সেটা অবশ্যই আমাকে অ্যাভয়েড করতে হবে যদি একমাত্র পোশাকই তাকুয়া নয় আমার আমল আমার চিন্তা ভাবনা আমার আখলা আমার আচার ব্যবহার আল্লাহকে ভয় করা এসব কিছু তাকওয়া আসল জিনিস বলছেন বাহ্যিক পোশাক দিয়েই শুধু মাত্র তোমরা মনে করো না তাকু অর্জন করে ফেলবে আল্লাহ কিছু দেখবেন না আসল পোশাক যেটা তোমাদেরকে আমাদের দিন তার ভিত্তিতে তোমরা অনেক পোশাক পাবা সেটা হচ্ছে আল্লাহ আমলসলিকল এজন আর কি হাদিখে আল্লাহ রসুল বলেছেন তোমাদের অন্তরের অবস্থা কি পাক সাফ তাজ আছে না পাকে দিয়ে ভরপুর হিংসা বিদ্বেষ এই সমস্ত কিছু খাহে নাফসানির চাহিদা গুনা তামান্না এগুলো দিয়ে ভরপুর না আল্লাহর ভয় হ্যাঁ লয় তাকুয়া এগুলো আছে এগুলো আল্লাহ দেখবেন বেশি এখানে আল্লাহ পোশাক উপলক্ষে বললেন যে তোমরা যে পোশাক পরাম তাই না আচ্ছা আমাদের এইরকম পোশাক না থাকতো পাখির মাথা ফিক্স পোশাক থাকতো তাহলে লাইফটা কি ইজি হতো হ্যাঁ আমাদের এখন দেখেন এক এক পাখি কবুতর ফর এক্সাম্পল নে। কোন কবুতরের পাখির কোনটার দাম বেশি কোনটার দাম কম সবগুলো একই সেম কোয়ালিটি কিন্তু মানুষকে আল্লাহ তালা রুচির পরিবর্তন কোয়ালিটির পরিবর্তন আবহাওয়া অনুযায়ী পরিবর্তন করার এই পোশাকের কত ভ্যারাইটি দিয়েছেন দেখছেন আর প্রবুতর পাখির এক পোশাকই বা যে কোনো পাখির শীতকালে এই পোশাক গরমকালেও সেই পোশাক আর আমাদেরকে আল্লাহ তালা কত ফ্লেক্সিবিলিটি দিয়েছেন কত বৈচিত্র্য দিয়েছেন কত ইজিনেস দিয়েছেন তাহলে প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ শুকর আদায় করার যে কত সুন্দর নিয়ে আমাদের পোশাকের মধ্যে পর্যন্ত আছে। আর পোশাক অপব্যবহার করে পোশাক পরলে ওইটা পরে বেশি আর কিছু মহিলা আছে কেমন করে কাপড় করলে অন্য পুরুষ আমাদের দিকে বেশি টাকা পেয়ে সেটা পরে ঠিক কিনা বলেন আহ আল্লাহ তালা দিয়েছেন লজ্জা ঢাকার জন্য লজ্জাস বাইর করার পোশাক পরে এজন্য আখরি জমানা এমন মহিলারা আসবে তারা কাপড় পরবে কিন্তু আসলে তারা উলঙ্গ গায়ে কাপড় বলতে কিছু একখানা আসে কিন্তু আসলে সমস্ত নগ্নতা বেরিয়ে গেছে গাছ ইয়াত উন আর ইয়াদ আল্লাহ তাদেরকে লানত করবেন যারা কাপড় পরে ও নগ্নতার প্রকাশ ঘটায় লাগবে শুধু পোশাক দিয়ে কাজ হবে না আল্লাহ তালার অনেক নিদর্শন আছে অনেক কুদরতির খবর আছে এর মধ্যে অনেক শিক্ষা আছে আশা করি বনি আদম শিক্ষা গ্রহণ করবে তাহলে আল্লাহ তালা কোন জিনিসটা মধ্যে আমাদের জন্য শুকর আদায় করার ব্যবস্থা নাই কোন জিনিসটা দিয়ে আমরা শিক্ষা নিতে পারি না আল্লাহ কুদরতের যে কিভাবে কিভাবে এই পোশাকের কনসেপ্ট আসলো আমার এক মুরব্বী ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাহেমাহুল্লা তো উনি এক এই বেকুব মানুষের গল্প বলছিলেন গ্রামের এক বেকুব মানুষ তো লুঙ্গি ছাড়া তো আর জীবনে কিছু পরেও নাই দেখেও নাই একদম অদ্রপাড়া গায়ে আরকি হঠাৎ করে এক লোককে দেখলো পায় জামা পরে আসে ঘুরি ঘাড়ি থেকে পায় জামা এটা কোন জিনিস এটা সেলাই করছি কেমনি তো বললে যে ঢুকিয়ে সেলাই করছেন না সেলাই করিয়া ঢুকছেন তাই না তো মানুষ কি আল্লাহ তালা এত তৌফিক দিয়েছেন এত কুদরত দিয়েছেন যে কিভাবে এত সুন্দর করে পোশাক তৈরি করে দেয় আর পোশাক তৈরি করা আল্লাহ নাফরমানের দিকে যায় মানুষ কত এখন ফ্যাশন এই শিল্পীরা আছে তাই না ফ্যাশনের কারিগররা আছে এবং এটা দুনিয়া মধ্যে অন্যতম বিরাট ইন্ডাস্ট্রি এগুলা যারা এগুলা তৈরি করে এবং এগুলা যারা প্রমোট করে এগুলা যারা এই এই প্রফেশনে আছে তারা হিউজ পয়সা বানাচ্ছে কিন্তু ফ্যাশন হচ্ছে আধুনিক জমানা কিভাবে মানুষ ঢাকার কাজ থেকে বেরিয়ে আসবে খোলার কাজ কিভাবে করবে এরকম তো আমাদেরখালীতে একজন বড় আলেম ছিলেন ওনার নাম ছিল মালানুরমিনী রহমতুল আলী অনেক বড় মাপের আলেম ছিলেন নিজামিবিউশন ছিলেন তো ছেলে পেলারা একটু মডার্ন মডার্ন ভাব আর কি আর উনি তো ভালো তো ভালো আলমরা তখন কিন্তু স্যান্ডো গেঁজি গাই দিতেন না এটাকে কি বলে আরে ইংলিশে কি বলে এটাকে গায়ে দিতেন ওনারা টি শার্ট বা পুরো হাতোলা গেজি তো ছেলে দেখেন যে সেন্ডো গেঞ্জি গায়ে দিচ্ছে যাই হোক তারপরে এটা তো এত খারাপ না যে এর উপরে তো অন্য কাপড় সব দিলে ঢাকা গেলে আহমদুল্লাহ এমন কোন গুনার কারণ হবে না ডোমারি কেউ যদি এটা গায়ে দেন এমন কোন গুণা হচ্ছে না তবে এই যে আস্তে আস্তে পোশাকের নামে ফ্যাশনের নামে মানুষ ডিজাইনের নামে ক্রমান্বয়ে শানের দিকে যাচ্ছে না শয়তান থেকে দূরে সরে আসছে এই জন্য মুসলমানদেরকে মুসলিম ভাই আমাদের খেয়াল করতে হবে যে আমরা পোশাক পরিচ্ছদে যেন আল্লাহ তালার তরিকা থেকে সরে না এসে নবী করিম সাল্লাহাম আমাদেরকে পোশাকের গাইডেন দিয়েছেন কিরকম পোশাক পরতে হবে পুরুষের জন্য কতটুকু সত টাকা ফরজ মহিলার জন্য কতটুকু বাইরে আসলে কিভাবে পর্দা করতে হবে এগুলো জন্য আমরা যদি আমল না করি তাহলে কিন্তু আমাদের অনেক মা বোনেরা আসেন ওনারা ইসলামিক প্রোগ্রামে আসেন মাঝে মধ্যে সুন্দর করে পোশাক পরে ভালো পর্দা করে এরপরে যখন অলিমাতে যান হ্যাঁ ওই দিন মসজিদে গিয়ে একটু খুশি করছি আজকে একটু শয়তানদের খুশি করে দেয়